তিনটি মৌলিক নীতির ব্যাপারে আলোচনা করেছেন এখন আমরা প্রথমে এই চারটি বিষয় এই চারটি বিষয়টি হল বা জ্ঞান আর এই জ্ঞানের তিনটি অংশ আছে মা আরেফাত ও মা আরেফাতাম ও মা আরেফাতদিন ইসলাম এখানে বেশ কিছু বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব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 আল্লাহর ব্যাপারে জ্ঞান নবী মুহাম্মদ সাল্লামের ব্যাপারে জ্ঞান এবং দিনের ব্যাপারে জ্ঞান জ্ঞানকে তিনি আল্লাহ সামনে এ বিষয় আমরা আরো বিস্তারিত আলোচনা করব লেখক বলছেন এখানে চারটি বিষয় আছে আরবিতে বললে চারটি মাস আছে অর্থাৎ চারটি ইস্যু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 एखने लेकान भाव संज्ञायित करता तारसूल सल्लाहअल्लम ए दिन बेपारे ज्ञान आसन प्रथम विषय में आलोचनाथम विषयटी की अल मसअल्लाउला अलम যে চারটি বিষয় সম্পর্কে জানা আবশ্যক তার প্রথমটি হল বা জ্ঞান আর আল্লাহ সুবাহ তার রসুল সাল্লিয় সাল্লাম এবং তার দিন সম্পর্কে জ্ঞান এলমের প্রথম অংশ হল আল্লাহকে জানা মা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 এভাবেই লেখক মা আরিফতুল্লাহকে সংজ্ঞায়িত করেছেন মহান আলিম ও ইমাম আশাবিকে উদ্দেশ্য করে একবার এক লোক বলেছিল আইহাল হ্যাল আলিম অর্থাৎ হে আলিম লোকটির বলার উদ্দেশ্য ছিল হে সাইক কিন্তু তা না বলে লোকটি হে আলিম বলেছিল তখন আশাবি রাহমা বলেছিলেন আলিম হলেন তিনি যিনি আল্লাহকে ভয় করেন এলম হল আল্লাহর ব্যাপারে জ্ঞান যা অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে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 মা আসল জাহিল কেবল মূর্খরাই পাপ করে। এখানে তারা কোন ধরনের মূর্খতার কথা বলছেন তারা কিন্তু হালাল ও হারামের ব্যাপারে অজ্ঞতা বা মূর্খতার কথা বলছেন না। আহকাম বিধি বিধিনিষেধের ব্যাপারে অজ্ঞতার কথা বলছেন না তারা এখানে মা রেফাতুল্লা ব্যাপারে অজ্ঞতার কথা বলছেন আল্লাহর ব্যাপারে অজ্ঞতা আল্লাহর নির্ধারিত পুরস্কার আর শাস্তির ব্যাপারে অজ্ঞতার কথা বলছেন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 প্রথম শ্রেণীতে হল ওই ব্যক্তি যে আল্লাহর ব্যাপারে এবং তার নির্ধারিত হারাম ও হালালের ব্যাপারে জ্ঞান রাখেন আর এটাই হলো শ্রেষ্ঠতম শ্রেণী আমাদের সবার উচিত এ অবস্থানে পৌঁছানোর চেষ্টা করা দ্বিতীয় শ্রেণী হল ওই ব্যক্তি যে আল্লাহকে চেনে কিন্তু আল্লাহর আহকাম সম্পর্কে অজ্ঞ তৃতীয় হল ওই ব্যক্তি যে আল্লাহর আহকামের ব্যাপারে জ্ঞান রাখে কিন্তু আল্লাহকে জানার ব্যাপারে মা রেফাতুল্লার ব্যাপারে অজ্ঞ আর চতুর্থ হল ওই ব্যক্তি যে আল্লাহকেও চেনে না তার আহকাম সম্পর্কেও অজ্ঞ তাই সর্বোত্তম হলো প্রথম শ্রেণী এবং সর্বনিকৃষ্ট হল চতুর্থ বা শেষ শ্রেণী এখন চিন্তা করে বের করুন আপনি বা আমি কোন শ্রেণিতে পড়ছি এবং নিজেদের দুর্বলতা ও সবলতার জায়গাগুলো নিয়ে কাজ করুন কারণ এভাবেই আপনি মা আরিফাতুল্লাহ সম্পর্কে জানবেন আল্লা সুবাহআর ব্যাপারে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ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 আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু এটা আপনাকে জানতেই হবে এটাই ১৬ আরিফাত আয়াতে বলছেন আমি তার গৃবাস্থিত ধী থেকেও অধিক নিকটবর্তী ভাঙা সুবহানকে জোড়া লাগান डाके आल्लाफतुल्ला के निर्जात के विजय दिन एटनाफतुल्ला के मेर चे अधिक दयाशीलफतुल्लाह जख आपनी जानबें एवं अनुधावन कर आल्ला कत दयाशील जो अपनी उपलब्धि करबें अपनार निजे मायर चेय आल्लापनारति अधिक दयाशील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 अपनी आल्लर का दुआ कर समय काुमंत व्यक्ति जिन्हें ना क्योंकि आरिफतुल्लाह माँ आरफातुल्ल छा आल्ला के जाना छा सठीकूर्ण भाव आल्ला इबादत करा सम्भव ना आपनी ए बेपारे जतबी परिपूर्ण भाव इबादत करते हैं आल्ला तीन भरोसा करते ती आशादी हबें आल्ला सुभार बेपारे ज्ञान हल सकल ज्ञान मूल नीति कारण ये ज्ञान मध्यमेंपनार अस्तित्व कारण सम्पर्केस्तित्वर कारण कि কেন আমাদের সৃষ্টি করা হয়েছে আমি মানব ও জিন জাতিকে অন্য কোন কারণে সৃষ্টি করিনি একমাত্র আমার ইবাদত করা ছাড়া সুরা আজ আয়াত ছাপ্পান্ন আল্লাহ আল্লা জানা তার গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা তিনি সৃষ্টিকর্তা তিনি মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী ইবাদতের যোগ্য একমাত্র মা আরেফাতুল্লাহ মা আরেফাতুল্লাহ সম্পর্কে আপনি যত বেশি জানবেন আপনার ইমান তত দৃঢ় হবে শক্ত হবে যা কিছু আল্লাহর জন্য না এমন সব ইবাদত বাতিল এটা জানা হলো মা আরেফাতুল্লাহর অংশ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 عليه السلام لما حضرت كل ابنيه فقال হদরতুল قاصد عليكم কুমল যখন নু আলাই মৃত্যুর সময় আসলো তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাদের এমন উপদেশ দেব যা দীর্ঘ মেয়াদী আমি আমি তোমাদেরকে দুটো বিষয়ের নির্দেশ দিচ্ছি আর দুটো বিষয় থেকে দূরে থাকতে সতর্ক করছি দেখুন নু আলাই সালাম তার সন্তানদের মৃত্যুর আগে শেষ বারের মতো কি উপদেশ দিচ্ছেন এবং অহংকারের ব্যাপারে নূ আলাই সালাম এ দুটো বিষয়ের ব্যাপারে তার সন্তানদের সতর্ক করছিলেন হাদিসের পরের অংশ ও তোমাদের আমি আদেশ করছি যে তোমরা জানবে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 मिन के एचु तबकि एकत्रित कर एक पाल्ल रख पाल्ल इला राोता द्वितीय पाल्ला गुरुतर एम ही व्यापक और विशाल एक विषय हादिसर परवर्ती আংটিকে ধ্বংস করে ফেলত মূলত এখানে লাহ ইল্লাহ কতটা ভারী কতটা শক্তিশালী তা বলা হচ্ছে মা আরিফাত হল এমনই ভারী এমনই শক্তিশালী একটি বিষয়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 हादीक अपना मृत्युशाय जो नबी समय बैर ऐले बोल तुम्हारे उपलब्धि करते विश्वास अनुधावन करते, करते हत्या मत पान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 সাথে তুলনা করলে আল্লাহর আনুগত্তে ফিরে আসার পর সালাদ তাজবি এবং দোয়ার মধ্যে আমি যে আনন্দ পেয়েছি তার সাথে তুলনীয় আর কোনো কিছুই নেই जदि क्यों सत्यार भाविफतुल्ला ज्ञान अर्जन कर पार्थिव सकल आनंद आल्लर सामने सीजदा कर तरह से पपाचारे जीवन त्यागर इसलमे आगे जीवने पापर माध्यम जो सूख से पेत सेटार इबादतुल्लार तुलना कर आनंद ही तुलना करा जाए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 যে এই দুনিয়াতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রুকু এবং সিজদা করবে যেদিন মানুষের মধ্যে বিচার করবেন সেই দিন সে আল্লাহ সামনে তার সম্মানে সেই সিজদা করতে পারবে আল্লাহ সুবহান ব্যাপারে জ্ঞান আপনি কবরে প্রবেশ করার আগেই আপনার কবরকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনি কি আলোকিত ও উজ্জ্বল কবরে প্রবেশ করতে চান না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 আল্লাহ সুহান অবশ্যই আল্লাহ তাদের তা কবুল করবেন যারা অজ্ঞতা বসত মন্দ কাজ করে অতপর অনুতি বিলম্বে তওবা করে हराम क्या करा हराम एम खूब कम ही घटना खुब दुर्लभ खुब कम क्षेत्र जरा जीना सबई जाने जीना हराम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 এখানে মূলত যে অজ্ঞতার কথা বলা হচ্ছে তা হল আল্লাহর অজ্ঞতা মা কেউ কেউ আল্লাহর ব্যাপারে অজ্ঞ থাকে আবার অনেকে সাময়িক ভাবে বোকামিপূর্ণ অজ্ঞতার কারণে গুণাহ করে আমি আবারও বলছি কিছু মানুষ মা ব্যাপারে পুরোপুরি অজ্ঞ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 আবু আলিয়া বলেছেন সাহাবির মধ্যে এই কথাটি ব্যাপকভাবে প্রচলিত ছিল যে প্রত্যেক গুনা যাতে কোনো ব্যক্তি লিপ্ত হয় বা পতিত হয় তা হয় অজ্ঞতার কারণে ইচ্ছাকৃত হোক বা না হোক কিসের ব্যাপারে আছেন যারা তাও শেখান আর কেবল পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে যান কিন্তু তাওহিদ এমন ভাবে শেখাতে হয় যাতে করে আপনি তাওহিদের উপর আমল করতে আকৃষ্ট হন আর এ ধরনের তাহিদ আপনাকে উদ্বুদ্ধ করে নিজেকে সংশোধন করতে আল্লাহ সুবাহর ব্যাপারে জ্ঞান জান্নাতে যাবার আগেই আপনাকে জান্নাতে নিয়ে যায় জ্ঞান জান্নাতে যাবার আগে এ দুনিয়াতে আপনার জন্য জান্নাতের আবহ সৃষ্টি করে ইবনে তাইমিয়া একটি বিখ্যাত উক্তি আছে যদিও আমি ইবনে তাইমিয়ার মাজমু আল ফাতোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত চার থেকে পাঁচবার পড়েছি আলহামদুলিল্লাহ তবুও ইবনে তাইমিয়ার উক্তিগুলোর মধ্যে এটি হল আমার সবচেয়ে প্রিয় উক্তিগুলোর একটি ढुकते आखिरतर जाननाते ढुकते इब्नु तईमिया रहमहल्ला कथा जीवने कौन जान आरोप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 আলহামদুলিল্লা আমরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত রাখতে চাইছি আমরা জ্ঞানের তিনটি অংশের প্রথম অংশ মা আরিফাত অর্থাৎ আল্লাহর ব্যাপারে জ্ঞান সম্পর্কে জানলাম পরবর্তী পর্বে জ্ঞানের বাকি দুটি অংশ অর্থাৎ নাবী মোহাম্মদ সাল্লাসাল্লামের ব্যাপারে জ্ঞান এবং দিনের ব্যাপারে জ্ঞান সম্পর্কে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশি মিডিয়ার ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ মুবশ